কাহিনী শোনাচ্ছি যেই ভাই তার বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করছিল ঠিক ওই সময় তার কাছে একটি ফোন আসলো, ফোনের মাধ্যমে সে জানতে পারলো তার ছোট ভাইটি স্কুল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এখনই তার জন্য এছাড়া মা নিজেও তিনি আরো ভেঙে পড়েছেন আশ্চর্যের ব্যাপার হলো, ছোট ভাইটির এমন করুণ অবস্থার কথা জানার পরও বড় ভাইটি তার সাহায্য এগিয়ে আসার কোনো প্রয়োজনই মনে করল না কারণ সে এখন তার বন্ধুদের সাথে এক আনন্দ আড্ডায় ব্যস্ত আছে ওদিকে কিছুক্ষণ পরেই নিজ দেশের খেলাও শুরু হবে বন্ধুরা সবাই মিলে একসাথে খেলা দেখবে যা হোক খেলা নিয়েই তখন সবার মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা অবশেষে যখন চার ছক্কার মাধ্যমে তারা জয়ের মুখ দেখল তখনই সব বন্ধুরা রাস্তায় নেমে পড়ল শুরু হল আনন্দ মিছিল বাংলাদেশ বাংলাদেশ স্লোগান এভাবে আনন্দ উল্লাসে মত্ত হয়ে বড় ভাইটি ভুলে গেল তার আহত ছোট ভাইটির কথা ভুলে গেল অসুস্থ মায়ের কান্না কান্নাকাঠির কথা এই কাহিনীটি আশ্চর্য পাশান হতে পারে যার কাছে তার ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর এসেছে অথচ সে খবরটি শোনার পরও আহত ভাইয়ের কাছে ছুটে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছে ক্রিকেট উন্মাদনায় আনন্দ মিছিল করছে এমন অনুভূতিহীন কি কোন সন্তান থাকতে পারে যার অসুস্থ মা আহত সন্তানকে নিয়ে হাসপাতালে কাটরাচ্ছে। আর সে নিজের মতো সময় কাটাচ্ছে। তাহলে শুনুন মুসলিম একজন দুজন নয় বরং এমন ভাই আজকের এই পৃথিবীতে আছে যাদের নির্দয় অনুভূতিহীন কর্মকাণ্ড আমার বর্ণিত কাহিনীর বড় ভাইটির নিশ্চুরতাকে হার মানাবে পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নামাল মিনুনা মোমিন রাথ পরস্পর ভাই ভাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে অবস্থা হল তারা নিজেদের মাজলুম মুসলিম ভাই বোনদের সারা দেওয়ার প্রয়োজন মনে করছে না জালিমদের কবল থেকে তাদের মুক্ত করা জরুরি এই চিন্তাটুকুও অনেকের মাঝে আসে না তাদের কাছে এই খবর পৌঁছেছে তাদের লক্ষ লক্ষ ভাইবোনকে ইরাকে আফগানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আরাকান কাশ্মীরের মাটি তাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়েছে আজও সিরিয়ার গোতায় তাদের ভাই উপর বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা করা হচ্ছে কত মুসলিম নারী পুরুষ চাপা পড়ে আছে কত মা বাবা নিয়ে হাসপাতালের দিকে অথচ তাদের লাখো কোটি মুসলিম ভাই আপন আপন কাজে মশগুল হয়ে আছে অনেকে আনন্দ উল্লাসে মেতে উঠছে ম্যাচ জয়ের মিছিল করছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো সেই সব ভাইদের মাঝে এমন লোক আছে যারা কোন জঘন্য কাফের মুশ্রিকের মৃত্যুর খবর শুনলে খুব শোকাহত হয়ে পড়ে বেদিনদের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে তাদের জন্য শোক বার্তা লেখে কিন্তু তাদের কাছে মুসলিম মৃত্যুর খবরগুলো বড়ই স্বাভাবিক মনে হয় কেননা মাজলুমদের প্রতি সমবেদনা জানানোর সময় তাদের হয়ে ওঠে না মুসলিম ভাইদের রক্ত মাখা লাশের ছবিগুলো অনেকে শেয়ারও করতে চায় না তুই উপস্থিতি অনেক কিছুই বলার ছিল আরো অনেক কথা বলার আছে আজ আপনাদের সামনে সে নির্দয় পাশান ভাইয়ের কাহিনী আর আমাদের বর্তমান বাস্তবতা টুকুই তুলে ধরলাম এই আশায় হয়তো কোনো ভাইয়ের মনে মাজলুমের প্রতি সহানুভূতি জাগবে আপন অবস্থান নিয়ে একটু চিন্তা করবে